يا أبو صلى مدده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجسة وتحرهم تتهرا اللهم صلى على محمد وآل محمد ولانه الدائمه الباقيه على عادائهم ومنكر فضائلهم وغاسب حقوقهم اجمعين من يوم عداوتهم الى قيام يوم الدين اما بعد يا عباد الله اوصيكم ونفسي بتقوى الله فان التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم ফি হে মালো অলনতআলকালব সলীম ওসিল মহমদ ওলা তিন তাহরিন আমহকিম ফি মাতাম কিত্রীম হেসাল বসমিমি রহমা তু অনলিন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 মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইর যাদের জীবনে কোন রকমের বা কোন প্রকারের অভাব ও অশান্তি আছে আল্লাহ রব্বুল্লা আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎ পথে চলার অসৎপথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ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 পবিত্র গ্রহান্তে আল্লা রবুল্লা আলমিনের এরশাদ হচ্ছে মাকুম ইনতাদরু ইনকুমিন তোমরা অপেক্ষা করো আমিও তোমাদের সঙ্গে অপেক্ষা করছি এই অপেক্ষা কার করছে আল্লাহ আর আমাদেরকে কার অপেক্ষা করতে বলছেন তো নবী করিম সাল্লা সাল্লাম নিজের হাদিসে বলেছেন মনসর রহম ইয়ুন আমিন আসহাবিল কাইম ফালিয়ন্তর যদি তোমাদের মধ্যে কেউ আমার সন্তান মেহদি যিনি শেষ জমানায় বা শেষ যুগে ক্যাম করবেন তাঁনার যদি সাথী হতে চাও তো অপেক্ষা করো ইন্ত ধরো অপেক্ষা করো ফালিয়ন্ত দীর সে যেন অপেক্ষা করে ওই আমাল বিল ওয়ারাহ আর সুন্দরভাবে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে পুরো অন্তরের সঙ্গে হলুসের সঙ্গে যেন নিজের দিনের উপরে আমাল করতে থাকে ও মাহাসিনাল আখলাক আর নিজের চরিত্রকে যেন সুন্দর করে নেয় ব্যবহার যেন তার ভালো হয় তাহলে সে আমার কায়েমের সাথী হতে পারবে আর আমরা সবাই সেই অপেক্ষা করছি কবে উনি আসবেন আর আমাদের প্রতিপালক আল্লা রব্বুল আলমিনও সেই সময়ের অপেক্ষা করছেন যখন ওনাকে পুনরায় এই দুনিয়ায় ফিরে পাঠাবেন তাই এমামে মেহিদি আলাহ ইসলামের সম্পর্কে আমার আহলে সুন্নত ভাইদের বিখ্যাত রাবি বা আলিমদ্দিন হাফিজ ইবনে আবিল ফওয়ারিস সমস্ত আহলে সুনতামাগান এনার থেকে পরিচিত ইনি একটি রওয়ায়ত লিখছেন আল মেহদিফি কুতুবিস ইমামে মেহদি আলাইসাল্লাম আহলে সুনত ভাইদের বইতে কোথায় কোথায় ওনার উল্লেখ করা হয়েছে সেই সমস্ত স্থান থেকে একটি হাদিস আমি উল্লেখ করছি যে হাদিসটি রওয়া হাফিদ ইবনে আবিল ফওয়ারিস মিন রোয়ায়েতে রোমেন ওয়া উলমা আহলে সুন্না আহলে সুনাত বা এদের বিখ্যাত রাবি বা আলিম ইবনে আবিল ফওয়ারিস উনি হাফিজ ছিলেন উনি লিখছেন বেসানা দেহি আনরসুল্লা সাল আলী ওসাল্লাম পুরো সনৎসহ উনি রবায়ত সত্য বলে উনি লিখেছেন কি রওয়ায়ত করছেন নবী করমস্লিসাম কি বলছেন বিসমিল্লা রহমান রহিম মান আহব্বাই আলকাল কদকমলা ইমান হসন ইসলাম হু যদি তোমাদের মধ্যে কোন ব্যক্তি আল্লাহকে ওই অবস্থায় সাক্ষাৎ করতে চায় আল্লাহর সম্মুখীন হতে চায় অর্থাৎ আল্লাহর দরবারে বা তার অওরসে হসরের দিনে আল্লাহ সামনে হাজির হতে চায় কি অবস্থায় কাদ কমলা যার ইমান পরিপূর্ণ হবে পরিপূর্ণ বা सम्पूर्ण इमान संगे जी क्यों रोज हासरे प्रस्तुत होते चाहिए वह हसना इसलाम और तरह इसलम जान पसंदित है जे इसलम के आल्लाजे पसंदित दिन ओरजितकूम इसलामा दीना तुम्हारे जन इस इसलम के पसंदित दिन करो आल्ला सामने जदि क्यों निजे परिपूर्ण इमान संगे اور اوئی سوندر اسلام سنگے حجر ہوتے چاہے تاکہ کی, کی کرتے فلیحت الجہ صاحب المتدر تو نبی بولتا دل دل بوئی تھے کہ بئی ہمیں بولیں بہٹر نام ہوتا البائن حافید ابن ابل فوارس مین روات ارباہ کتاب البائن بئیٹر نام হাফিজ ইবন আবিল ফওয়ারিস উনি রাইটার বা মোয়ালিফ আর খণ্ড নম্বর হচ্ছে চার যেখানে এই হাদিসটি উনি উল্লেখ করেছেন বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন যে হাদিসে নবী করিম সুল্লা সাল্লাম বলছেন যদি তোমাদের মধ্যে কেউ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় পরিপূর্ণ ইমানের সঙ্গে আর সুন্দর ইসলামের সঙ্গে সে জানো ফল ইয়তওয়াল্ল হুজা সাহেবুল মন্তজার সে যেন এমাম আল হুজা মানে এখন যে জমিনের ওপরে আল্লাহর হুজ্জাত যিনি এমাম আব্দ মাহবুদের মাসকানে যিনি এখন অসিলা হয়ে আছেন আল্লাহ তার তরবান্দাদের মাসকানে ইতোয়াল হুজ্জা সে যেন এমামে মেহিদি আল্লাহ ইসলামকে নিজের অভিভাবক বলে মেনে চলে এই যুগের সম্পর্কে নবী কি বলছেন সে জানো নিজের যুগের এমাম সাহেব জামান যুগের ইমাম যে এই যুগের মালিক এই যুগের অধিকার যার হাতে আল্লাহ দিয়েছে अलमुनतदर जर सबा अपेक्षा करे हादी परिष्कार से अलम अल इमाम सहेब अल जमान अलमतदर जर अपेक्षा कर सबाई के जन सबा निजे अभिभावक तार कथा मत जीवन जापन करपूर्ण इमान संगे मर और तर इसलम के अल्लाह पसंद कर शर्त हे जन निजे जुगे इमाम के निजे अभिभावक मेले मेने तर হুকুম অনুযায়ী জীবনযাপন করে মনে রাখবেন যে পরিবারে যে ফ্যামিলিতে গার্জন কন্ট্রোল করে আর গার্জন একজন যে গার্জন হয় যে মুরব্বী হন বা হর্তা বা কর্তা হন ওই ফ্যামিলির বা পরিবারের তার কথা মতো যদি সবাই চলে পরিবারের সুখ শান্তি বজায় থাকে শান্তিপূর্ণভাবে সব হতে থাকে শৃঙ্খলা বজায় থাকে কিন্তু যদি পরিবারে বংশে বাড়িতে যার সেই নিজের মতো করে একজন অভিভাবককে যদি ফলো না করে একজন গার্জেনকে যদি তারা অনুগমন বা অনুসরণ না করে তার কথা মতো যদি না চলে আর যার সেই যদি নিজের মতো করে তখন পরিবারে কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় অশান্তি সৃষ্টি হয় মতভেদ হয় ছোটো ছোটো কথা নিয়ে ঝগড়া দ্বন্দ্ব হয় অশান্তি হয় ওইরূপ এই পুরো বিশ্ব একটি পরিবার এই পুরো বিশ্ব একটি সংসার আর এই সংসারের অভিভাবক হরতাকর্তা বা এই সংসারের গার্জেন হচ্ছেন যুগের এমাম তো যদি যুগের মানুষ নিজের এমাম নিজের অভিভাবক নিজের গার্জনের কথা মতো চলে তখন এই সংসারে এই দুনিয়া এই পৃথিবীতে শান্তি বজায় থাকবে সকলে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে চলবে কিন্তু যখন নিজের অভিভাবক বা গার্জেনের কথা না মেনে চলবে যার সে নিজের মতো করবে আর যেটা এখন বর্তমান বিশ্বে হচ্ছে তখন কিন্তু সংসারে অশান্তি সৃষ্টি হবে বা বিশৃঙ্খলা ঘটবে আর এটাই বাস্তব এখন जदिशा यद दुनियाार लोक निजे जुगे एमाम के फलो करत एम आदेश अनुजा जीवन जापन करत तो दुनिया जे विशृंखला सृष्टि अशांति सृष्टि एट हतोना अल्लाह रब्बर आलमीन निजर बान्धा जन शांति चाय मंगल चाय तलो चाय त शांत दिन इसलम दिए इसलम के बजाय रखार जन्े से शांति के बजाय रखार जन् अभिभावक गार्जन के फलो करते युगर इमाम के फलो करते तो जी सबाई जुगर इमाम के फलो कर चलि जुगर इमाम के मे चलि तो ये संसारे कखो अशांति विशृखला घटबे क्योंकि जतर जुगर इमाम के फलो ना करब सबाईक्यब्ध एक पथर पथिक ना चलब ततर मध्य द्वंद मतभेद यही दलादलि फिर कदी चलते थक जीवन ये विशृखला वशांति होते थे तई एख विश्व योटा दुनिया संसार लोकर जदि एख सत्य पथर प्रतीक है ता जदि इमाम के फलो कर इमाम जमान असल्लम के जुगे इमाम के निजे अभिभावक मेने हुकुम मत जो जीवन जापन करे तो आशा रखी हमें ये दुनिया খুব শান্তিপূর্ণভাবে জীবনযাপন করব বা ওইভাবে যাপন করতে পারবো যেটা আমরা সবাই আশা রাখি আর এটা একদিন হবে কখন যখন ওই ইমামি মেহদি পুনরায় ফিরে আসবেন পুরো বিশ্বে শান্তি ফিরে আসবে পুরো বিশ্ব থেকে অন্যায় অবিচার জলুম অত্যাচার পাককে উনি মুছে ফেলবেন আর তার জায়গায় ন্যায় নেকি সদ্বিচার সদ্ব্যবহার বা পূর্ণিতে পরিপূর্ণ করবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমরা যেন এহকালে এই জীবনে নিজের যুগের এমামের সাক্ষাৎ পাই আর ওনার হুকুম অনুযায়ী জীবন জীবনযাপন করে ইসলামের ওই শান্তিকে যেন আমরা বজায় রাখতে পারি যে শান্তিকে আমাদেরকে বজায় রাখতে বলা হয়েছে আসুন এই ছোট ভূমিকার সঙ্গে এবারে আমি আপনাদের কুইজ প্রোগ্রাম প্রাইজ প্রোগ্রাম যেটা ঘোষণা করেছিলাম বা রেখেছিলাম পনেরোই সাবান এমা মাহিদি আলাইসালামের জন্মদিবস উপলক্ষে পনেরোই সাবান উনত্রিশ মার্চ আমি কিছু প্রশ্ন রেখেছিলাম আপনাদের সামনে নবীদের জীবনী থেকে আর ওই প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল যুগের এমামের সম্পর্কে অর্থাৎ টোটাল পনেরোটি প্রশ্ন করেছিলাম আর বলেছিলাম এই পনেরোটি প্রশ্নের যদি কেউ চব্বিশ ঘন্টার মধ্যে সঠিক উত্তর দিতে পারে তো তাকে পনেরোশো টাকা দেড় হাজার টাকা পুরস্কার দেওয়া হবে যদি কেউ একটা ভুল করে অর্থাৎ ১৪টি পনেরো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে तो ता एक हज़ार टाक पुरस्कार देवा क्यों जी दो भूल कर मानी तरटी प्रश्न सठीक उत्तर दीते तो, तो पुरस्कार देवा दूटर बसि भूल कर लेकर पुरस्कार देवा हो तई चौबीस घंटार मध्य दे, अपन जे अडियो रेकर्डिंग आनारा पाठिए পরের দিন অর্থাৎ 30 মার্চ ১৬ সাবান সুন্দর সময় চেক করলাম তোমাত্র একজন আমার বোন উনি নির্ধারিত সময়ের মধ্যে সুন্দরভাবে প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করেছিলেন এখন ইনশাল্লাহ আগে আমি ওই প্রশ্নগুলিগুলির সঠিক উত্তর আপনাদের সামনে পড়ে শোনাতে চাই তুলে ধরতে চাই ওইগুলো শোনার পরে আপনারা যারা উত্তর দিয়েছেন নিজের উত্তরের সঙ্গে মিলিয়ে নেবেন নিজেই বুঝতে পারবেন আপনারা কে কোথায় ভুল করেছেন আমি যদি প্রতি রেকর্ডিং শুনে বলি এটা ভুল এটা ভুল এটা ভুল অনেক সময় লাগবে তাই আমি আগে সঠিক উত্তরটা পনেরোটি প্রশ্নের সঠিক সঠিক উত্তর আপনাদের সামনে তুলে ধরছি পড়ে শুনিয়ে দিচ্ছি তারপরে আপনাদের অডিও রেকর্ডিং পেলে করব আর দেখব যে আমার ভাই বোনদের মধ্যে দর্শক বিন্দুদের মধ্যে কে সঠিক উত্তর দিয়েছেন আর কে ওই পুরস্কারের জন্যে প্রাপ্য হয়েছেন আসুন আমি আগে প্রশ্নগুলোর উত্তর পড়ে আপনাদেরকে শোনাতে চাই এখানে প্রথম প্রশ্ন হয়েছিল যে হজরত আদম আলাইহাল্লাম মানে আল হজরত আদম আলা নাম কোরআনে কতবার এসেছে তো তাড়াতাড়ি উত্তর বলছে শুধু উত্তর বলবো হজরত আদম আলা নাম কোরআনে পঁচিশ বার এসেছে হজরত আদম সালাম ও হাওয়া আল্লাহ সালামের বিবাহ হজরত আদম হাওয়ার বিবাহ কোথায় হয়েছিল প্রমাণসহ বলুন হজরত আদম হওয়া আলহামা সালামের বিবাহ জান্নাতে হয়েছিল যার প্রমাণ সুরায় বাকারা আয়ত নম্বর ৩৫ বা সুরায় আরাফ আয়ত নম্বর ১৯ আমি প্রমাণ সহ বলতে বলেছিলাম আর আয়ত বলছে ওয়াকুলনা ইয়া আদম ওস কোনো আন্তওয়া জৌজকাল জান্না আল্লাহ বলছে আমি বললাম আয় আদম তুমি এবং তোমার স্ত্রী আন্তওয়া জউজকা জৌজ মানে স্ত্রী তো আন্তওয়াজাও যে উস্কুন আন্তওয়াজাও যে কাল জাননা তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো তো আল্লাহ যখন স্ত্রী বলছে তার মানে কি জান্নাতে ওনাদের বিবাহ হয়ে গিয়েছিল এই পৃথিবীতে এসে ওনাদের মিলন হয়েছিল তো এটা একটা প্রমাণ যে জাননাতে ওনাদের বিবাহ হয়েছিল এবারে তৃতীয় প্রশ্ন ছিল হাজরত শিস নবী আলাহ ইসালাম আলাহ ইসালামের নাম কোরআনে কতবার এসেছে আর সাবিন কাদেরকে বলা হয় তো জনাবি শীষ নবীর নাম কোরআনে কোথাও উল্লেখ হয়নি তবে ওনার ছেলে সাবে সোয়াদ আলী বে হামজাইয়ে সাবে ওনার সন্তানদেরকে সাবেইন বলা হয় যারা এই বিশ্বের প্রাচীনতম কম বাসাত তারপরে হজরত আদম নিজে হজরত আদম আলাহ ইসলাম নিজের ছেলে শীস নবীকে তাকাইয়া করার হুকুম কেন দিয়েছিলেন তাকাইয়া কেন করতে বলেছিলেন তো মনে রাখবেন জানাবে আদম আলি ইসলাম নিজের ছেলে শীষকে তাকাইয়া করার হুকুম দিয়েছিলেন তার শত্রু বা কাবিলের শত্রুতা থেকে রক্ষা পাওয়ার জন্য। উনি বলেছিলেন তুমি নিজের নবুবাত বা দায়িত্ব বা নিজের অস্তিত্বকে গোপন রাখো নইলে কাবিল যেমন বড় ভাই হাবিলকে মেরেছে ওইরূপ তোমাকেও মেরে ফেলবে জানাবে ইদ্রিস আল্লাহ সাল্লাম নিজের কমকে কিসের শিক্ষা দিয়েছিলেন জনাবি ইদ নবী আলাহাম নিজের কমকে বিশেষ যে জিনিসগুলো শিক্ষা দিয়েছিল দিয়েছিলেন এক নম্বর ইলমে নুজুম মানে বিদ্যা, দ্বিতীয় ইলমে ফালাক মানে ফোরকাস্টিং তৃতীয় অস্ত্রপাতি তৈরি করার শিক্ষা দিয়েছিলেন কাপড় সেলাই করার শিক্ষা দিয়েছিলেন বা কাপড় তৈরি করার শিক্ষা দিয়েছিলেন তারপরে কাঠের কলম দিয়ে লেখার শিক্ষা দিয়েছিলেন সব সর্বপ্রথম অক্ষর পরিচয় হিসেবে অক্ষর দিয়ে লেখাপড়া শেখার নিয়মও উনি শিখিয়েছিলেন তারপরে ঘর বানানোর শিক্ষা উনি দিয়েছিলেন তারপরে যুদ্ধ করার পদ্ধতি উনি বলেছিলেন বা শিখিয়েছিলেন এলমেথিভ মানে কেমিস্ট্রি প্যাথোলজি টেস্ট বা ইউনানিক আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এগুলো কিন্তু ওনার অবদান বা ওনার দান উনি শিখিয়েছিলেন এবং এছাড়া বিভিন্ন ভাষার শিক্ষাও জানাবে ইদরিস নব্বী নিজের কমকে দিয়েছিলেন হজরত ইদ্দিস নবীর শেষ ওষিয়ত কি ছিল হজরত ইদরিস নবী আলাইসলাম নিজের আসমানে যাওয়ার আগে রফে আল ইসলামাওয়াত হওয়ার আগে উনি বলেছিলেন এ মানবজাত মনে রেখো তোমরা তোমাদের প্রতিপালকের কাছ থেকে এসেছ এবং ওখানেই ফিরে যেতে হবে মত তোমাদেরকে খুঁছে। আসলে কোনো রেহাই নেই কবরের মঞ্জিল খুব কঠিন আর তার চেয়ে তো কঠিন হবে তা আর কবরের মঞ্জিল খুব কঠিন আর তার চেয়ে তো কঠিন হবে রোজে হাসরের হিসেব কিতাব সুতরাং খোদায় ওয়াহেদাউল্লা শারিকের আবাদত ও উপাসনা করো তার খুশি ও নারাজগির খেয়াল রাখো তার হুকুমের অবদ্ধতা করো নইলে তার আজাব থেকে কেউ রেহাই দিতে পারবে না খোদার হুকুম মেনে চলো তাতেই তোমাদের মঙ্গল উনি এইভাবে নিজের কমকে শিক্ষা দিয়েছিলেন হজরত আদ হজরতনু নবী আলাহিস্লামের আসল নাম কি ছিল আর ওনাকে নূ কেন বলা হতো হজরতনু আলা আসল নাম ছিল আব্দুল জব্বার বা আব্দুল গফ্ফর আবার অনেক রবাব বলছে আব্দুল মালিক বা আব্দুল আলা ওনার নাম ছিল চারটে নাম আমরা ইতিহাসে পেয়েছি তবে এর মধ্যে বিখ্যাত নাম হচ্ছে আব্দুল জব্বার বা আব্দুল গফ্ফর আর ওনাকে নূ বলা হয়েছিল এই জন্যে উনি আল্লাহর ভয়ে বা নিজের উম্মাতের নিজাতের জন্যে খুব কাটি করতেন সব সময় কান্না কাটি করতেন তাই নূহ শব্দ মানে প্রোধনকারী ওনাকে পদবি দেওয়া হয়েছিল হযরত নূ আলাইস্লাম মানে নূ নবীর তরিতে কতজন সবার হয়েছিল আর কে সর্বপ্রথম সবার হয়েছিল আর কে সবচেয়ে শেষে উঠেছিল মানে ওই তরিতে চলেছিল তো এখানে বলা হচ্ছে হজরত নুয় আলাইসাল্লামের তরিতেীতে আশি জন সবার হয়েছিলেন আশি জন মমিন সবার হয়েছিলেন সর্বপ্রথম পিঁপড়ে সওয়ার হয়েছিল। পিপিলিকা উঠেছিল সবার হয়েছিল আর সর্বশেষে গাধা উঠেছিল সবার হয়েছিল আর গাদার লেজ ধরে ইবলিস মানে শায়তান ওই কাস্তিতে চড়েছিল হজরত হুদ নবী আলাইসালামের কমের নাম কি ছিল আর তাদের উপরে কি এসেছিলো আর কেন হজরত হুদ নবী আলাহি সালামের কমের নাম ছিল কমে আদ তারা আল্লাহর হুকুমের অমান্য বা অবদ্রতা করছিল বুধ পুজো করছিল গান বাজনা বা হারাম কাজে লিপ্ত ছিল বুদ্ধিজীবীর জন্য ঈশারা যথেষ্ট খুব সংক্ষিপ্ত বলছে হারাম কাজে লিপ্ত ছিল বলে তাদের উপরে আল্লাহ রাবুল আলমিনের আজাব এসেছিল আগে খরা পড়েছিল তারপরে তাদের নদী নাদা শুকিয়ে গিয়েছিল তাদের নারীরা আকিম হয়ে গিয়েছিল অর্থাৎ তিন বছর তাদের ঘরে কোনো সন্তান জন্ম নেই নি তারপরও যখন তারা শোধরাইনি তখন তাদের উপরে বজ্রপাত হয়েছিল আল্লাহর তরফ থেকে বজ্রপাত হয় আর তারা সবাই পুড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল আর তাদের উপরে ভয়ঙ্কর তুফান এসেছিল এটা কমে আদের ওপরে যে আজাব এসেছিলো আর তার কারণ বললাম এবারে হজরত হুদ নবী করিম সাল্লা যুগের বিখ্যাত রাজা বা বাদশাহ কে ছিল আর তার শেষ কিভাবে হয়েছিল তো জানাবে হুদ নবীর যুগের বিখ্যাত বাদশাহ ছিল সাদ্দাদ। সাদ্দাদ নিজের তৈরি করা জান্নাতে প্রবেশ করতে চাচ্ছিল জান্নাতের দরওয়াজে যখন পৌঁছেছিল তো ঘোড়া থেকে নাম ছিল এমন সময় আল্লাহর হুকুম হলো আয়ে মালাকুল মহ যাও এর রুহ কবস করে নাও এ যেন নিজের আমার বিরুদ্ধে নিজের জান্নাত তৈরি করে শান্তি লাভ করতে চায় সুতরাং আমাকে যে অবাধ্য করে অমান্য করে আমি তাকে রেহাই দিই না তাই হজরতে হুদ নবী আলাইস্লামের দুয়ায় সঙ্গে সঙ্গে মালাকুল মত আসে আর এসে রু কবস করে নিয়ে যায় তো যুগের বাদশা ছিল সাধার আর তার শেষ হয়েছিল মানে নিজের জান্নাতে প্রবেশ করার জন্য ঘোড়া থেকে নামছিল এক পা ঘোড়া রেকাবের ওপর ছিল আর এক পা নিচে রাখছিলো সেই সময় তার ও কবচ করে যায় হয়ে যায় এইভাবে তার শেষ হয়ে যায় হজরতে শোয়েব নবী আলাহি ইসলাম এবং ওনার কম কোথায় বসবাস করতেন আর ওনাদের বসবাসের নিয়ম শৃঙ্খলা কি ছিল হজরত শোয়েব নবী আলাহি ইসলামে হজরত শোয়েব নবী বা ওনার কম ওয়াদিয়ে কড়া মনে রাখবেন ওয়াদিয়ে করার একটি শহর হিচির যে শহরের নামে সুরায় হেজির ওরানা একটা সুর আছে ওয়াদা করার হেজের শহরে বসবাস করতেন আর পাহাড়ের গুফায় বা পাহাড় কেটে ছোট ছোট সুন্দর ঘর তৈরি করে ওর ভেতরে বসবাস করতেন কমে সামুদ মানে জানাবে নবীর কম আহ জানাবে সালেনবীর কম কমে সামুদ যে বাতিল খোদার উপাসনা করত তাদের নাম কি ছিল লাতো মানাতো অজ্জাহ হবল ও কয়েস বা কোবাইস এই পাঁচটি তাদের বাতিল খোদা ছিল যার তারা উপাসনা করত। জানাবে এব্রাহিম আলহ ইসলামের মাতা পিতার নাম বা নানার নাম কি ছিল আর আজহার কে ছিল জানাবে এব্রাহিম নবীর পিতার নাম ছিল তারিখ বা তারক তারেখ বা তারুখ আর ওনার মাতার নাম ছিল নুনা বিবি বা বুনা খাতুন আর নানার নাম ছিল লাহেজ উনিও নবী ছিলেন আর আজার ছিল ওনার চাচা যিনি বাল্যকাল থেকে ওনাকে পালন করেছিলেন বা দেখাশোনা করেছিলেন উনি পিতাহারা জন্ম নিয়েছিলেন জনাবে এব্রাহিম নবী তাই আজার ওনার চাচা ওনাকে লালন পালন করেছিল তাই অনেকে ভুল বোঝে আজহারকে ওনার পিতা বলতো বা বাপ বলেন হজরত ইব্রাহিম আলহ ইসালাম যে পাখিগুলি জবাই করেছিলেন তার নাম কি ছিল হজরত এব্রাহিম নবী চারটি পাখি জবাই করেছিলেন আর কোন কোন কোন পা পাখি ছিলো চারটে পাখি জবাই করেছিলেন মুরগি বা মোরগ ছিল মোর পাখি ছিল রাজহাঁস বা হাঁস পাখি ছিল আর শগুন বা কাক কেউ বক বলেছে বগ নয় শগুন বা কাক দুটোর একটা ছিল যাক এভাবে এই চারটে নাম পাখির নাম এসেছে এবারের শেষ প্রশ্ন ছিল এমা মেহদি এমামে জামানা আলহসালামের সম্পর্কে কোরআনে কতটি আয়াত এসেছে আর ওহার থেকে কোনো একটি আয়াত পড়ে তার ব্যাখ্যা করুন বা তর্জমা বলুন একই প্রশ্নে দুটো ছিল এক দুটো ভাগ বা দুটি অংশ এক নম্বর এমাম এমাহিদি আলাইসালামের সম্পর্ক সম্পর্কে কোরআনে কতটি আয়ত এসেছে উল্লেখ হয়েছে বা অবতীর্ণ হয়েছিল আর ওই আয়তের মধ্যে কোনো একটি আয়ত পড়ে তার তর্জমা বা ব্যাখ্যা বলার জন্যে আমি বলেছিলাম তো ইমামে এমাম জামান আলাইসালামের সম্পর্কে কোরআনে সত্তর থেকে বাহাত্তরটি আয়ত যেটা সমস্ত মোম্মাতে মুসলিমার বিখ্যাত ওলামা মুফাসরিন মুফাসরিন বা অনুবাদকরা লিখেছেন বা বলেছেন এমাম জামান ইসলামের সম্পর্কে কোরআনে সত্তর থেকে বাহাত্তরটি আয়েত এসেছে আর এই বাহাত্তরটি আয়তের মধ্যে যে আয়তটি আমি পাঠ করেছিলাম সেদিনও পাঠ করেছিলাম সুরাহুদ আয়ত নম্বর ছিয়াশি বা কেতুল্লাহ খয়রুল্লকুম ইনকুন্তুম মিন আল্লাহর রক্ষা করা মানে আল্লাহ যাকে বাকি রেখেছে সেই তোমাদের জন্য মঙ্গল যদি তোমরা মমিন হয়ে থাকো বিশ্বাসী হয়ে থাকো ওইর সুরায় বানিয়া সালিয়া আয়ত নম্বর একাত্তর পড়তে পারতেন বা বলতে পারতেন আপনারা আম্বিয়া সুরায় আম্বিয়া আয়ত নম্বর পাঁচ এবং একশো পাঁচ সুরায় নূর আয়ত নম্বর পঞ্চান্ন সুরায় নেশা আয়ত নম্বর ঊনষাট সুরায় কাসাস আয়ত নম্বর পাঁচ সুরায় আলী ইমরান আয়ত নম্বর দুশো এগুলো সরাসরি মানে সবাই বলেছেন যে এমামে জামান আলহামের সম্পর্কে এছাড়া আরও যে আয়েতগুলো বললাম সত্তর থেকে বাহাত্তরটি আয়েত সমস্ত বিখ্যাত অনুবাদক বা মুফাসরিনরা লিখেছেন এই আয়েতগুলো এমাম এ জামান আলাই ইসলাম যুগের এমাম এমামে মেহিদ আলাইম ইসলামের সম্পর্কে বা ওনার ৩১৩ জন যে সঙ্গী সাথী হবেন বা ওনার রাজত্বকালীন যুগে যারা ওনার সহযোগী হবেন তাদের সম্পর্কে আশা রাখি আপনারা এই প্রশ্নগুলির উত্তর শুনেছেন মানে পনেরোটি যে প্রশ্ন আপনাদের সামনে রেখেছিলাম তার উত্তর শুনেছেন এবারে আমি আপনাদের উত্তর পেলে করছি আপনারা যে উত্তরগুলো দিয়েছেন যেমন বললাম নির্ধারিত সময়ের মধ্যে বা টার্মস অ্যান্ড কন্ডিশান যেটা ছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে আর পাঁচ মিনিটের মধ্যে উত্তর কমপ্লিট করতে হবে তো আমার একজন মাত্র ওই বোন যিনি চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দিয়েছিলেন আর সুন্দরভাবে উত্তর দিয়েছিলেন আগে আমি আপনার পাঠানো দেওয়া প্রশ্নগুলোর উত্তর দিতে চাই আদাম আলাহিসের নাম কোরআনে কতবার এসেছে আদাম আলাহিসামের নাম কোরআনে দশটি সুরায় ৫০টি আহতে পঁচিশ বার এসেছে আদাম আলাহিসাল্লাম ও হাওয়া বিবির মিলন হয়েছিল প্রকৃতির জাননাতে কারণ জান্নাতে আদাম আলাহিসাল্লামকে তৈরি করার পরে যে মাটি বেশি হয়েছিল তা থেকে হাওয়া বিবির সৃষ্টি হয়েছিল কিন্তু পৃথিবীর বুকে তাদের সৌদি আরবের পাহাড়ের গুহার ভিতর প্রথম মিলন হয় শীষ নবীর নাম কত জায়গায় এসছে কোরআনে শীষ নবীর নাম কোরআনে কোথাও উল্লেখ নেই কারণ মোট এক লাখ নবীর মধ্যে মাত্র পঁচিশ জনের নাম কোরআনে উল্লেখ আছে সাবেইন কাদের বলা হয় শীষ নবীর তৃতীয় সন্তান সাবের ছেলেদেরকে সাবিন বলা হয় তাকে তাকাইয়া করার অনুমতি দেওয়া হয়েছিল কারণ কাবিলের হাত থেকে বাঁচতে তাকে তাকে তাকাইয়া করার অনুমতি দেওয়া হয়েছিল না হলে তাকেও হাবিলের মতো হত্যা করা হতো ইদ্দিস নবী কি শিক্ষা দিয়েছিলেন ইদ্দিস নবী পোশাক তৈরি লেখার পদ্ধতি যুদ্ধের নিয়মাবলী অ্যাস্ট্রোলজি ইত্যাদি বিষয়ে প্রথম শিক্ষাদান করেছিল তার শেষ ওষীয়ত কি ছিল গান বাজনা মদ্যপান জেনা আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা থেকে বিরত থাকতে বলেছিলেন এবং আল্লাহের হুকুমে চলার নির্দেশ দিয়েছিলেন নূ নবীর আসল নাম কি ছিল নূ নবীর আসল নাম ছিল আব্দুল জুব্বার বা কোনো কোনো রায়ত মতে আবুল গাফফার তাকে নূ বলা হয় কারণ নূ শব্দের অর্থ রোদনকারী তিনি তার উন্মতের জন্য। প্রচুর কান্নাকাটি করতেন আল্লাহর কাছে তাই তাকে নু বলা হয় আবার কোন কোনো রবায়ত মতে একবার তিনি একটি গায়ের রোম ওঠা কুকুরকে দেখে মনে ঘৃণাপোষণ করেছিলেন এবং বলেছিলেন আল্লাহ এমন জীবকে কেন সৃষ্টি করেছিল তখন সেই কুকুর বলেছিল তুমি কি জানো আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছিল এই কথার পর নুনবি প্রচুর অনুতপ্ত হন এবং আল্লাহর দরবারে প্রচুর কান্নাকাটি করেন তাই তাকে নূ বলা হয় তার নৌকায় প্রথম যে সওয়ার হয়েছিল পিঁপড়ে আর শেষে গাধা এবং গাধার ল্যাস ধরে শয়তানো শয়তানো সওয়ার হয়েছিল হুদ নবীর কামের নাম হুদ নবীর কামের নাম কমে আদ এবং হুদ এবং কউমে আদ তাদের জীবন জীবনযাপনের জন্য এবং আল্লাহর পথ থেকে সরে আসার কারণে ধ্বংসের সম্মুখীন হয় এবং হুদনবীর হুদনবীর আমেলের যে বাচ্চা ধ্বংসের সম্মুখীন হয় সেই বাচ্চার নাম সাদ্দ বাদশাহ সেই সাদ্দ বাদশাহ তখন সবথেকে ক্ষমতাশা ছিল ক্ষমতাশালী ছিল এবং তার ভাইয়ের নাম ছিল সাদিদ তাদের এই উশৃঙ্খলতার কারণে সাদিদের ওপর বজ্রপাত হয়ে মারা যায় কিন্তু তাতেও সাদ্দার বাদশাহ কোনো শিক্ষা নেয়নি এবং তিনি আল্লাহকে চ্যালেঞ্জ করে পৃথিবীর বুকে জান্নাত গড়ে তোলার গড়ে তুলতে শুরু করেন এবং যখন তার সেই জান্নাত তৈরি সম্পূর্ণ হয় তিনি সেটা দেখার ইচ্ছা করেন এবং সেখানে পৌঁছে যখনই তিনি ঘোড়া পিঠ থেকে একটা পা নামান সেই অবস্থাতেই মালাকুল মৌ তার মত তার রুহু কবজ করে নেন সালে নবী কোথায় বাস করতেন সালে নবী লেবাননে বাস করতেন তাদের তাদের জীবনযাপন কেমন ছিল তা সালেনবীর কমরা পাথরের পাথরের গায়ে গুহা কেটে তার ভিতরে বাস করত ঝড় বৃষ্টি তুফান ইত্যাদি থেকে পাচার জন্য শালেনবীর কম মানে কমের সামুদ যে সমস্ত খোদাদের পূজা করত তারা পাঁচ প্রকার ছিল লা তো হুগুল হুগোল ক্য ইব্রাহিম নবীর পিতা মাতা ও নানার নাম কী ছিল ইব্রাহিম নবীর পিতার নাম ছিল জানাবে তারিক মাতার নাম ছিল জানাবে লুনা নানার নাম ছিল জানাবে লাহিজ এবং জানাবে আজহার ছিলেন তার চাচা এবং যে চারটি পাখি তিনি কেটেছিলেন সেগুলো ছিল কাক হাঁস ময়ূর বক আর ইমামি মেহেদির নাম কতবার আছে। কতবার আছে ঠিক বলতে পারবো না তবে সুরা হিজর আয়াত নাম্বার ছত্রিশ থেকে ৩৮ আটত্রিশে উল্লেখ আছে সুরা বানী ইসরায়েল একশো আটত্রিশ নাম্বার আয়তে ইমাম মেহেদির আগমনের কথা উল্লেখ আছে আসসালাম আলাইকুম চাচাজি আমাদের সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আপনারা ওয়ালাইকুম আসসালাম আমার প্রিয় বোন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি সময়ের মধ্যে এত সুন্দরভাবে গুছিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এর জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই তবে দুইটি কি তিনটি প্রশ্নে একটু ভুল হয়েছে সামান্য মানে কমপ্লিট প্রশ্নটা ভুল হয়নি তার একটি অংশ একটু ভুল হয়েছে যেমন সালাহবি ওয়াদিয়া করা হিজির শহরে বসবাস করতেন তাছাড়া বগ আপনি বলেছেন বগ বগ নয় ওটা কাক আর এমামে জামান আল্লাহ ইসলামের সম্পর্কে একটি আয়ত করে তার ব্যাখ্যা করতে বলেছিলাম কোনো একটি আয়াত পড়ুন আপনি কোন আয়াত পড়েননি বা কত জায়গায় ওনার সম্পর্কে জিকের হয়েছে কোরআনে কতটি আয়তে এটা উল্লেখ করেনি তাই ডাইরেক্টরি বোর্ডের নিয়ম শৃঙ্খলা হিসাবে আপনি दो जैगे मन कर भूल तो शर्त छिदी क्यों दो जगह भूल कर पाँच टाक पुरस्कार देवा एक भूल कर ले हज़ार और जदि को भूल ना तो पंद्रह टा मान डेढ़ हज़ार टाक पुरस्कार देवा तो आपनी दो जगह अल्प भूल करो टर्म्स एंड कंडिशन हिसाब आपनी पाँचो टकर प्राप्त नेह पुरस्कार हिसे अपनी पाँच टकरार प्रप्य हो सर्वप्रथम और निर्धारित समय मध्य अपनी उत्तर पाठ दिए हमारे बोर्डर तरफ खुशी हुए पाँच टाक बस हूतरा आपके एक हज़ार टकर पुरस्कार देवा हे अपनी टार मूल्यवान सूंदर भलो भा बसलामिक बी जरिए बहु ज्ञानलाभ करतेबेंट मोस्त भाईर नम्बर देवा हे कन्टेक्ट करके निजे पसंदित प्रयोजन बी नहीं नीन आप पसा ओके पे कर देव और जदि आपनी बी नाते चान पैसा निते चान तो अपनी निजे नाम बैंक अकाउंट डिटेल्स मानी बैंक बैंक ब्रांच ब्रांच कोड सी কোড যেটা বলা হয় ওগুলো টোটাল ইনফরমেশান আপনি হোয়াটসঅ্যাপ করে দিন চ্যানেল উইনকে পাঠিয়ে দিন আমরা আপনার অ্যাকাউন্টে টাকা এখান থেকে ট্রান্সফার করে দেবো নাহলে জমা করে দেবো আপনার পুরস্কার মনে রাখবেন এক টাকার মূল্যর পুরস্কার আপনার জন্য ঘোষণা করা হচ্ছে এই এক হাজার টাকার আপনি বই নিতে পারেন বা টাকাও নিতে পারেন বই যদি নিতে চান মোস্তাকবার সঙ্গে কন্ট্যাক্ট করে ওনার কাছ থেকে বই নিয়ে নিন উনি বিল পার্টি দিলে আমরা ওনাকে टा पाठ देव और जदिनी आनी टाते चान तो अपनी निजे अट डिटेल्स ह्वाट्सप कर दिन हमारे अपना अटे टाक ट्रांसफार कर देव जमा देशा रखी अपनी आपनर प्रश्न उत्तर पे अपनारुरस्कार पे अपनी खुशी हबेंपनार मत आल्ला सकल के तौफिक दान करुक तरह जान ज्ञानलाभ करते परीक्षा छोड़ আমরা যা সে নিজেকে যাচাই করছিলাম আমি দেখতে চাচ্ছিলাম আপনারা কত মনোযোগ দিয়ে এই অনুষ্ঠানগুলো দেখছেন বা এর থেকে লাভবান হচ্ছেন জাস্ট একটা যাচাই ছিল আর কিচ্ছু না যদি কেউ উত্তর না দিয়ে থাকে সে যেন দুঃখ না পায় নিজের পরীক্ষা আপনারা নিজেরা করছিলাম এটা একটা সান্ত্বনা বা একটা উৎসাহ বাড়ানোর জন্য মনোবলকে বৃদ্ধি করার জন্য একটা পুরস্কার আমরা রেখেছি যেটা পেলে হয়তো পরবর্তীকালে যখন আমরা প্রশ্ন করব। কারণ এখনও বহু নবীর জীবনী আপনাদের সামনে তুলে ধরতে বাকি আছে তারপরে আহলেবায়াতের জিকির হবে ইমামগন্ধের নাম বা ওনাদের জীবনী তুলে ধরবো তারপরে গাইবাতে সোগড়া বা কোবরার যুগে যে সমস্ত বিখ্যাত ওলামা আলিমি দিন ওনাদের নিয়বাতে কাজ করছেন দিনের রক্ষা করছেন বা দিনের তালিম দিচ্ছেন ওনাদেরও কিছু জীবনী নিয়ে আলোচনা করব। তো এগুলো মন দিয়ে শুনুন এর থেকে নিজেরাও লাভবান হন অন্যদেরকেও বলুন এইভাবে মনে করুন আমরা প্রস্তুত হচ্ছি নিজের যুগের ইমামের জন্যে আমাদেরকে শিক্ষিত হতে বলা হয়েছে আমরা যদি মারাফাত না রাখি তো কখনও এমামের সাথী হতে পারবো না তাই এই সমস্ত জিনিসগুলো জানার প্রয়োজন আছে আল্লাহ নিজের বান্দাদের জন্যে বলেছে যেদিন তোমাদের মারেফাত মানে জ্ঞান বৃদ্ধি না হবে সেদিন তোমাদের মারা যাওয়া বেঁচে থাকার তো উত্তম মানে যদি বেঁচে থাকার জ্ঞান লাভ না করো কিছু নতুন না শেখো তো মরার সমান আশা রেখে আপনারা এই হাদিসে কুৎসিকে মনে রেখে প্রতিদিন কিছু না কিছু শেখার জন্যে আমাদের এই অনুষ্ঠান ইসলামীন বাংলা দেখতে থাকবেন নিজেরাও শিখবেন পরিবারদেরকেও বলবেন বন্ধু বন্ধুবান্ধব অন্যদেরকেও বলবেন আমি মল্লিকপুর থেকে টুম্পা বিবি বলছি আপনি যে প্রশ্নগুলো করেছিলেন আমার একটু দেরি হয়ে গেছে আমাকে মাফ করবেন প্রাইসটা বড় কথা নয় প্রশ্নটা বড় কথা আপনি আমাদের জন্য এত মেহনত করেন আদম আলাাল্লামের কোরআনে ওনার সম্বন্ধে আয়াত নাজিল হয়েছে কত কতগুলো জায়গায় আমি ওটা বলতে পারছি না ওনার বিয়ে হয়েছিল জান্নাতে প্রমাণ সহ হজরত আদম আলাহিম মা হাব্বাকে যে গাছের গোড়ায় যেতে বারণ ছিল ইবলিশ মা হাবার মাধ্যমে হজরত আদম আলাহাইসালামকে ওই ফল খাইয়েছিলো ওনাদের পদভস্টা করেছিল এটাই বড় প্রমাণ শীষ আলাই সম্পর্কে কোরআনে কত জায়গায় বর্ণনা হয়েছে শীষ সম্পর্কে কোরআনে কোথাও বর্ণনা হয়নি সাবেইন কাদের বলা হয় শীষের ছেলে সাবিতেনাদেরকেই সাবেইন বলা হয় শীষ আলাম ছেলে কি সাবেহীন বলা হয় তাকাই আর হুকুম কেন দিয়েছিল कबिल हाबिल के जेम खून दिए भय आदम अल्लाम शीस अल्लाम के तकई यार हुकुम दिए मैंने उन्न उद्ते बारण करदर सलाम निजी उम्मत के कीसर शिक्षा दिए इलमे ओजम ফালাকিয় জ্যোতিষবিজ্ঞানের শিক্ষা দিয়েছিল যোগ বিয়োগের শিক্ষা দিয়েছিল যুদ্ধের সময় পশু বা মানুষদের সঙ্গে কীভাবে লড়াই করবে যন্ত্রপাতি শিক্ষা দিয়েছিল বাস ইসলামিক সংবিধানের যুদ্ধের শিক্ষা দিয়েছিল ভাষা শিক্ষা দিয়েছিল আকার শিক্ষা দিয়েছিল পাথর বা কাঠের ওপরে কাগজ দিয়ে কাঠের কলম দিয়ে গাছের পাতা গাছের পাতা ছালের ওপরে লেখার শিক্ষা দিয়েছিল শহরে ঘরবাড়ি বাড়ি বানাবার শিক্ষা দিয়েছিল দর্জি সেলাইয়ের শিক্ষা দিয়েছিল ওষুধের শিক্ষা দিয়েছিল গাছ গাজরার ওই ওষুধ লক্ষ্মণ রবীর সময় বড় বৃদ্ধি পেয়েছিলামের শেষ ওসিয়াত কি ছিল শেষ ওসিয়াত ছিল উনি জান্নাত মৃত্যুর আগে জান্নাত ভবন করবে নু আলাইলাম নবীর নুআ সালাম নবীর তরিতে কতজন সবার করেছিল জন উনি বড় কাঁদ্য উমতের জন্য রোদন করতো বলে সেই জন্য ওনার নাম নুয়ালাইলাম নুআ সালামের তরিতে সর্বপ্রথম সবার করেছিল পিঁবড়ে সর্বশেষে সবার সর্বপ্রথম সবার করেছিল পিঁবড়ে সর্বশেষে করেছিল গাধা হুদ নবীর কম কমের নাম ছিল আদ তেনার সময় তেনার সময় খরা পড়েছিল তিন বৎসর কোনো নারীদের তিন বছর কোনো সন্তান হয়নি এই আজাব এসেছিল হুদ নবী সালামের সময় যে বাদশাহ ছিল সে বাচ্চার নাম ছিল সাদ্দ তার মৃত্যু হয়েছিল সে নিজের যে জান্নাত বানিয়েছিল ঘোড়ার ওপর থেকে নিচে জমিনে পা পড়েনি সে গাজরাইল তার যান কবচ করে নিয়েছিল সালে নবীর ওনার কম কোথায় বসবাস করত। সালে নবীর কম বসবাস করত পাহাড়ের বড় বড় পাহাড় কেটে গুফা বানিয়ে তার মধ্যে ওনারা থাকতো বন্যা ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আর কমে সামুদের সমস্ত বাতিল খোদার পূজা করতো তাদের নাম ছিল লাত, মানাত, ওজা হুব্বল काएस कुराएस और इब्राहिम नबी आलमेर बाुदारिक वनर मायर नाम छो बुना आजहार मान चाचा और वनर नानार नाम सठीक बोलते पर हई इसमील नईल नू नबी आलम जमन पर्दादा से ही कम के उ बड़ो মৃত জীবন পাওয়ার জন্য পরীক্ষা দিয়েছিল উম্মতকে চারটি পশুর হাঁস মুরগি ময়ূর বা লাস্টে কাক বা শুকুন আর আমাদের ইমামে জামান আলাইলামের সম্পর্কে কোরআনে মোট পাঁচশো জায়গায় ওনার কথার আয়াত নাজিল হয়েছে বাহাত্তর জায়গায় ওনার দলবলের সাহাবিদের নিয়ে কথা উল্লেখ করা হয়েছে আর ওনার সম্পর্কে যে সুরাটি সুরাটি নাজিলুদ এগারো নাম্বার সুরা যিনি আমাদের হুজ্জাতে খোদা জমিনের ওপরে ওয়ালাইকুম রহমতুল্লাহি আবার আমার প্রিয় বোন টম্পা খাতুন আপনি যে প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে পরিপূর্ণ চেষ্টা করেছেন তার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে হয়তো আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশান হিসাবে আপনি সময়ের মধ্যে উত্তর দিতে পারেননি বা আমাদেরকে ওয়াসমেল করতে পারেননি আর আপনি যে উত্তরগুলো দিয়েছেন অনেক উত্তর ইনকমপ্লিট মানে পরিপূর্ণ নয় তাই আমাদের টার্মস অ্যান্ডিশন হিসাবে আপনাকে পুরস্কারের জন্য সিলেক্ট করা হয়নি কিছু মনে করবেন না তবে আপনি যে চেষ্টা করেছেন যেটা আপনি নিজেও বলেছেন যে পুরস্কারের জন্য নয় আমরা যা নিজেকে যাচাই করে দেখছিলাম যে আমরা কতটা জ্ঞান লাভ করেছি কতটা শিক্ষা পেয়েছে কতটা শিক্ষা নিয়েছি নবীদের জীবনী যে শোনানো হচ্ছে তার থেকে কতটা জেনেছি বা জ্ঞান লাভ করেছি বা এমা মেজামান আলা ইসলামের সম্পর্কে আমি বহু এপিসোডে উল্লেখ করেছিলাম বিশেষ করে ওনার জন্ম তারিখেই ওনার ভা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম বা আহলে সুন ভাইদিন মুফাসরিন বা আহলে বায়তের অনুগামী অনুসারী ওলমাগণ মুফাসরিনরা ওনার সম্পর্কে যে আয়াতগুলো ব্যাখ্যা করেছেন মানে সাধারণতম প্রায় পাঁচশোটি আয়াত কিন্তু যে বাহাত্তরটি আয়ত সত্তরটি বাহাত্তরটি আয়েত যার সম্পর্কে কমপ্লিট পরিপূর্ণভাবে সমস্ত মজাবের মোফাসরিনা লিখেছেন সে আয়তের থেকে আমি কিছু আয়তও পড়েছিলাম সংখ্যাও বলেছিলাম তরজমা করেছিলাম ওইভাবে আপনাদের কাছে বলেছিলাম যে আপনারা কোনো একটা আয়ত পড়বেন যদি কখনো কেউ আপনার জিজ্ঞাসা করে যে যে মেহেদি আল্লাহ ইসলামে তোমরা অপেক্ষা করছো উনি যে আসবেন তো ওনার সম্পর্কে কোরআনে কোথায় উল্লেখ হয়েছে কোরআনে কোথায় ওনার সম্পর্কে আয়ত এসেছে তো তখন যেন ওই আয়াতটি আপনি পড়তে পারেন তাই আমি চাচ্ছিলাম যে কোনো একটা আয়াত পড়ে তার ব্যাখ্যা করুন অনুবাদ করুন যাই আপনি যে চেষ্টা করেছেন এর জন্যে অনেক অনেক কৃতজ্ঞ ধন্যবাদ জানাই তবে নির্ধারিত সময়ের মধ্যে আপনি উত্তর পাঠাতে পারেননি আর তাছাড়া উত্তর ইনকমপ্লিট বলে আপনাকে কোনো পুরস্কার মানে ঘোষণা করা পুরস্কারের মধ্যে পুরস্কার দেওয়া হচ্ছে না তবে সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে আপনাকে বোর্ডের তরফ থেকে একটা শান্তনা পুরস্কার দেওয়া হচ্ছে আপনি মোস্তাক ভাইকে ফোন করে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে ওনার কাছ থেকে কোনো একটা সুন্দর বই যে বই পড়ে আপনি জ্ঞান লাভ করতে পারবেন আপনার জ্ঞান বৃদ্ধি হবে অনেক বই আছে ওনার কাছে আপনার মনোনীত বা মন পছন্দ কোনো একটা বই ওনার কাছ থেকে নিয়ে নিন আর ওনাকে বলুন ওই বইয়ের দাম বিল আমাদেরকে পাঠিয়ে দিতে আমরা ইনশাল্লাহ ওই বইয়ের দাম ওনাকে এখান থেকে ট্রান্সফার করে দেবো বা পাঠিয়ে দেবো আপনাকে একটা সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে আপনার প্রশ এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার যে আপনি চেষ্টা করেছেন তার জন্য আশা রাখি আপনি নিজের মনোনীত একটা শান্ত্বনা পুরস্কার পেয়ে খুশি হবেন আর এইভাবে পুনরায় চেষ্টা করতে থাকবেন আপনার মতো আমি আমার সমস্ত দর্শক বিন্দুদের কাছে ভাই বোনদের কাছে অনুরোধ করছি এরকম সুযোগ কখনও হারাবেন না চেষ্টা করবেন যেমন আমার বোন টম্পা খাতুন উনি হয়তো পুরস্কৃত হতে পারেনি তিনটে পুরস্কারের মধ্যে কোন একটা পুরস্কার পাননি কিন্তু ওনাকে একটা সান্ত্বনা পুরস্কার দিলাম ওইরূপ যদি আপনারা সবাই চেষ্টা করতেন তো আপনারাও কোনো না কোনো একটা পুরস্কার পেতেন তাই এটা সামান্য একটা সান্ত্বনা ছিল আসল পুরস্কার হচ্ছে জ্ঞান যে জ্ঞানটা লাভ করলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে যে মারেফাত অর্জন করতে পারলে আমরা যুগের এমামের সঙ্গী বা সাথী হতে পারব ওইটাই মেন ছিল ওই উদ্দেশ্যেই আমি প্রশ্ন রেখেছিলাম আশা রাখি পরবর্তীকালে যখন প্রশ্ন করব। তা আপনারা এটা খেয়াল রাখবেন এইভাবে চ্যানেল উইনে অনুষ্ঠান ইসলামীন বাংলা দেখতে থাকুন আমাদের অনুষ্ঠানকে ফলো করে এর থেকে লাভবান হওয়ার চেষ্টা করুন আর যে সমস্ত কথা আমরা বলছি বা ইসলামিক সঠিক সংবিধান दिन अहकाम इसलामिक रियल इतिहास अपन का पोच देवर चेषा करगो शुन एगुल एगुलो अन्दे के बोल उद्देश्य हो ये आल्लर कलमी बाणी বা সঠিক ইসলামিক ইতিহাস ও সংবিধান সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এই চেষ্টায় আপনারা সহযোগিতা করুন কোরআন বলছে তাআনু আলাল বীর্রুব তকাওয়ালা তাহনআালাল ইসমে ও উদান নেকিতে আল্লাহর ভয় করে চলায় সঠিক পথে চলার জন্যে অপরের সহযোগী হও এক অপরকে সহযোগিতা করো অন্যায় জলম অত্যাচার কেউ কারোর সাথ দিও না তো আমরা যদি সত্যি মমিন হয়ে থাকি কোরআনকে মেনে থাকি আল্লাহ রসুলের প্রতি যদি বিশ্বাস রেখে থাকি তো আমরা চেষ্টা করব সঠিক জিনিসগুলো জেনে শুনে মেনে তার উপরে আমেল করে সেটা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে যাতে নেকিতে আমরা অন্যদের সহযোগী হতে পারি আর এই নেকি বড় পাহাড়ের রূপে কে আমাদের দিনে আমাদেরকে দান করা হবে जखने चूल पर नेक सबाई कतराबे तरसा से पहाड़ रूपे नेक सामने रखा है जे नेक नेको आपबना तर नेकी थे अंश पा तक कत खुशी हब यही खुशी पवारे आखर तर मंगल रि अपारा इसलम इन बांगला अनुष्ठान देखते थकुन और एर लाभवान हन अन्दर को लाभवान हार जन बोल এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি যদি আপনাদের কারও কোনো প্রশ্ন থাকে তো স্ক্রিনের ওপর যে নম্বর দেওয়া হচ্ছে এই নম্বরে ফোন করে নিজের প্রশ্ন আপনারা রেকর্ড করান আর যদি টিভিতে দেখার সময় বা সুযোগ না হয় তো আপনারা নিজের মোবাইলে যদি আমার এই অনুষ্ঠান দেখতে চান তো চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন ইউটিউবে যেয়ে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন আমার সমস্ত এপিসোড ওখানে প্রতিদিন আপলোড করে দেওয়া হচ্ছে আপনারা নিজের সুযোগ সুবিধা বা সময় মতো ওখানে নিজের প্রশ্নের উত্তর শুনতে পারবেন বা ইসলামিক যে সমস্ত জ্ঞান আপনাদেরকে দেওয়া হচ্ছে এগুলো অর্জন করতে পারবেন ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ও আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক